বিস্মিল্লাহ রহমানুর রহিম ইয়ু হিনী না কুমি মার যু ন কুমি প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত দুশো চুয়ান্ন থেকে দুশো পর্যন্ত আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো এর আসার আগে যেদিন কোনো লেনদেন থাকবে না উক্তিপণ প্রদান করার বিষয় থাকবে না ওলা আফুল্লাহ এবং কোনো বন্ধুত্বও থাকবে না লা অর্থ দিয়ে নিজের যান মুক্ত করা ফিদা এটা থাকবে না ওয়ালাহুল্লাহ এবং কোনো বন্ধুত্বও থাকবে না সদা কহ সদা কতফা কাফেরদের জন্য থাকবে না কাফেরদের জন্য এমন কোনো খুল্লাহ থাকবে না যেটা তাদের জন্য মুফিদ হবে নবসে বন্ধুত্ব থাকবে না এমন না কারণ আল্লাহিল্লাহ ও ইউমা ইদিন বা আউদু মন্লি বা আউদিন আদু বুন ইল্লা মুটা তো আসছে কাফেরদের জন্য না ফের এমন কোনো সদাকাত থাকবে না বন্ধুত্ব থাকবে না ওয়ালা শাফা ইজ নিহি এবং কোনো সুপারিশও থাকবে না সুপারিশ থাকবে না এর অর্থ হলো আল্লাহ তালার এজাজত ছাড়া কেউ ইচ্ছে করে নিজের থেকে সুপারিশ করতে পারবে যে এই সুযোগটা থাকবে না সেই দিনটা হলো হুয়াইফি তেরা আতিন বিরফালা লাফা আতুন ওল তা ফির বিহিউর আলিহিম হুমদ্দিম তারাই হলো জালেম যারা আল্লাহকে অস্বীকার করে এবং তাদের উপর আল্লাহ তালা যে বিধান ওয়াজিব করেছেন এগুলোকে অস্বীকার করে তো তাদেরকে জালেম এই জন্য বলা হচ্ছে যে জুলুমের মূল অর্থ হচ্ছে হচ্ছে ওয় সৈয়ফি গিহি তো তারা তারা এই আল্লাহ তালার সঙ্গে যে আচরণটা করতে হতো এটাকে তারা আল্লাহর সঙ্গে না করে অন্যের সঙ্গে করতেছে হুকুম মানা ইবাদত করা আল্লাহ হুকুম পালন করার কথা এটা না করে তারা অন্য জায়গা অন্যের হুকুম পালন করতেছে ইবাদত সেটা অন্যের করতেছে তো জুলুম তো এটাকেই বলা হয় একটা জিনিসকে জায়গা মতো না রেখে অন্য জায়গায় রাখা তো ইবাদত করে পূজা করে সেই পূজাটার মহল ইবাদতের মহল ছিল রবীন্দ্রের এ তাদের হলো আল্লাহ মহলে না রেখে আনুগত্তআ এটা অন্য জায়গায় রাখতেছে এটা জুলুম না আল্লাহম যেহেতু আয়াতটার মধ্যে আল্লাহ আল্লাহতাল সিফত আসছে তার মধ্যে একটা হলো কুরসি শব্দে এই আয়াতের পুরো নাম বলা হয় আয়াতি আবার এই আয়াতটাকে বহু গুরুত্বপূর্ণ আয়াত বিষয় বিষয়বস্তুর দিক দিয়ে আজমত আজমতওয়ালা আয়াত যেহেতু এখানে আল্লাহ তাল সিফাত বলা হয়েছে এই অর্থেই গুরুত্বপূর্ণ বলা হয় যেহেতু সেখানে আল্লাহ হবেন এমন কেউ নাই আল্লাহ ছাড়া মানে চিরঞ্জিব সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক আলমোবাল ফিল কেয়াম বিকি সমস্ত মখলুকের পরিচালনার ব্যাপারে আল্লাহালা সব কিছুর পরিচালনা তিনি করেন আলমোবালের ফিল কেয়াম বিকে সমস্ত মখলোকের পরিচালনাকারী তিনি লাথ আহদ সিনাতুওয়ালা নাওম। তন্দ্রা তাকে পায় না এবং নিদ্রাও পায় না তন্দ্রায়ও পায় না নিদ্রায়ও পায় না এগুলো যেহেতু দুর্বলতা আল্লাহ সব রকমের নাকায় পড়লে ভালো রাজত্ব আল্লাহ সৃষ্টি আল্লাহ এবং মালিকানাও আল্লাহ আবিদান মানে মালিক মালিকানা তো মালিকানার কথাটা যেহেতু আবিদ শব্দ থেকে বোঝা যাইতেছে সেই হিসেবে আগের সেটাকে মিলকান না পড়ে মুলকান পড়লে ভালো রাজত্ব এটা মালিকানার চেয়েও উপরে তো মুলকানা রাজত্ব আল্লাহ আল্লাহ ইল্লা সবকিছু কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া আইসা ইল্লা ইহী লাহু ফিহা যে সুপারিশের ব্যাপারে তাকে অনুমতি দিলেই সুপারিশ করতে পারবে ইয়া আলি মের সামনে যা আছে এবং তাদের পিছনে যা আছে সব কিছু জানেন সামনে মানে দুনিয়ার বিষয়াদি পিছনে মানে আখেরাতের যেটা সামনে আসতেছে যেটা পরে আসতেছে সব কিছু আল্লাহ তালা জানেন তাসিলি ভাবে জানেন বলে আল্লাহ আল্লাহ তালার জানা বিষয়াদিন কোন কিছু কেউ আয়ত্ত করতে পারে না তো আল্লাহ তালার মালুমাত আল্লাহ তালা যত কিছু জানেন আল্লাহ জানা বিষয়াদিন কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না ইমা শাহ হা অতটুকু পারে যতটুকু আল্লাহ তালা জানিয়ে দেন লাহি মানে হলে জানে না ইচ্ছে করেন ততটুকু জানতে পারে তো কিভাবে জানান সেটা জানার তো অনেক সুরজে তার মধ্যে একটা নব্বীবসুল কে খবর দেন তো সেটা জিব মাধ্যমে হইতে পারে আবার এলকিনা তার কুর্সি আসমা জমিনকে ঘিরে দেখেছে বেষ্টম করে সব কিছুকে ঠেকে রাখছে কিছু জানেন ওকিলা মূলক রাজত্ব আর ওকিলা আল কুর্সিও বেআইন হি মোস্তমিল উদ্দেশ্য কুরসি এই কুরসিটাই আসমানকে ঘিরে রেখেছে অবস্থাটা হলো কুরসির সামনে এমন যেমন সাতটা দেড়হাম যা কোন ঢালের মাঝে রাখা হয়েছে ঢাল তো বড় হয় ঢালের মধ্যে ছোট ছোট সাতটা পয়সা রাখলে কতটুকু আসমান সাত আসমানের সামনে না কুর্সির সামনে সাত আসমানের অবস্থা এমন যেমন সাতটা দেড় যেগুলো রাখা হয়েছে ফিত ঢাল বলে এ দুটির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না আসমান এবং জমিনের রক্ষণাবেক্ষণ আল্লাহকে ক্লান্ত করে না তিনি সর্বোচ্চ এবং মহান সুমহানি কুত এবং গালাবা দ্বারা তিনি সব মখলুকের উপরে আলহাবিম আল কবীর লাফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই অর্থাৎ দিনে প্রবেশ করার ব্যাপারে দিনে প্রবেশ করার ব্যাপারে আলাদ দিনে প্রবেশ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই কাউকে জবরদস্তি করে প্রবেশ করানো হবে না এটা হলো উদ্দেশ্য এমন না যে দিনের মধ্যে কেউ ঢুকার পরেও কোনো জবরদস্তি হবে না এটা এই আয়াতে বলেই নেই আয়তের উদ্দেশ্য হলো দিনের মধ্যে প্রবেশ করার ব্যাপারে কারোর উপরে কোনো জবরদস্তি নাই। কেউ চাইলে প্রবেশ করবে কেউ চাইলে প্রবেশ করবে না মাংসাফালি মিনো মাংসা ফালি এক পর কিন্তু প্রবেশ করে ফেলার পর প্রবেশ করে ফেলার পর এরপরে জবরদস্তি আছে সেটা এই আয়তের আওতার বাহিরে দিনের প্রবেশ করার পরও জবরদস্তি আছে কত কত হুকুম আকাম আছে না যে এটা যদি কেউ পালন না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কোনো কোনো হুকুম আছে তাকে একদম মেরেই ফেলা হবে তাই যেগুলো এই যে বারের অন্তর্ভুক্ত না একর অন্তর্ভুক্ত না এটা এটা কোনো একবারে ব্যতিক্রমী একটা নিজাম যে এমনও না দুনিয়ার মধ্যে তো আমরা দেখতে পাই যে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয় তাহলে তার উপরে কোনো নিয়মকানুন কিচ্ছুই নেই কিন্তু কেউ প্রতিষ্ঠানে যদি ইচ্ছে করে ভর্তি হয় এরপরে তাকে সব নিয়ম কারণ পালন করতে হয় তা সেখানে তো কেউই প্রশ্নটা করে না যে ভর্তি হয় নাই তাকে আপনি এই হুকুমটা পালন না করলে কোনো শাস্তি দেন না আমি তো ভর্তি হয়েছি তাহলে আমি হুকুম পালন করি না তা আমার এই শাস্তি দেন কেন এটা কেউ বলেন এ ব্যাপার তেমন অতএব কেউ মুসলমান দাবি করবে অথবা সে মুসলমান দাবি করবে এরপরে আবার সে ইসলামের কোন হুকুম অমান্য করবে আর তাকে ইসলামের হুকুম মোতাবেক তার উপরে কোনো চাপ প্রয়োগ করা হবে না আর সে এটা বলে দলিল দেবে এটা হবে তো যেহেতু আল্লাহ তালা বলতেছেন লাহ ফির দিন দিনের মধ্যে কোনো একরাহ নাই অতএব এর দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ তালা যত হুকুম দিস দিনের হুকুম যতগুলো দিছেন এরপরে কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আল্লাহ করতে হুকুমের ব্যাপারে কেউ যদি বলে যে এটা তো এক রাহ তাহলে আল্লাহ তালা বলতেছে লাগে এক রাহ নাই এখন সে বলতেছে এটা দিনের হুকুম তবে এটার মধ্যে এক রাহ আছে তাহলে সে আল্লাহর উপরে তাকজিব করলো না কি বুঝতে পারো না কেউ যদি মন থেকে ইসলামকে মেনে না নেয় তাহলে সে কে মুসলমান হবে এটা কথা হিদায়ত থেকে ভ্রষ্টা থেকে হৃদয়ত স্পষ্ট হয়ে গেছে হলাইয়া দেখো আল্লাহ তালা বলতেছেন কি হৃদায়ত এটা স্পষ্ট এখন যদি কারো কাছে কোন ব্যক্তি বিশেষের কাছে না হয় সে কি তার জন্য কি এটা বলা দেবে সূর্য উঠে নাই হিদায়ত মানে ইসলাম এটা স্পষ্ট হয়ে গেছে এখন এখন কারো কাছে যদি কুল ইসলামটাই অস্পষ্ট মনে হয় তাহলে তার এটা নিজস্ব কোতাহি। আনসারদের মধ্য থেকে একজনের সন্তান ছিল মানু মিনসার আনসারদের মধ্যে কয়েক সন্তান ছিল তিনি তাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে না তো মানে যেভাবে দাওয়াজটা পৌঁছে দেওয়ার সেটা তুমি করো আর যদি হয়ে যায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আই আশায় ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى قطيب جي ব্যক্তি তাগুত কে অস্বীকার করবে তাগুত কলমা যাগালাকা আনিল হক فهو تاغوتك كل ما شغلك عن الحق فهو طاغوتك هر এমন জিনিস هر এমন ব্যক্তি প্রতিষ্ঠান অথবা আদর্শ যেটা আল্লাহ এর مقابل আল্লাহ এর আল্লাহর মোকাবেল রাসুলের মোকাবেল আল্লাহ তালার পক্ষ থেকে আসা দিন ও সহায়তের মোকাবেল হার এমন ব্যক্তি প্রতিষ্ঠান আদর্শ তাহবনে ক্যিমে এই অর্থেই অনেক জায়গায় আসছে যে অস্বীকার করবে আয় আশান আবিল আসনাম এটা মাইয়ান না বরং মূল মেজদাকের মেসাল মূল মেজদাকের মেসাল শয়তান আসনাম তো সবগুলোই হলো আল্লাহ আল্লাহর মোকাবিল আল্লাহ থেকে আসা দিনের মোকাবিল ব্যক্তি হইতে পারে কোনো প্রতিষ্ঠান হইতে পারে শব্দটা মুফরাদের উপর আসে জমার উপর আসে যে তাগুত এবং আল্লামানো এটাকে বলা হয়ত হাতল ধরলো যেটা কখনো ছুটবে না এবার দেখো মুক্তি কথাটা দেখো দিন থেকে নিয়ে সবটা একেবারে সাম মজবুত পকড়ে চোখে হলাকতর মাহরুমি মহফজ রাতে হয়সে শখসে তশবহ দি যে কি মজবুত রসী কলকা হাত মজবুত থামনে মামুন রিস خطرہ نہیں اور یوں کوئی رسی ہی چھوڑ دے تو اور بات আর হালাকতাম ইসলামের ইসলামের হালকাটা ভাঙবে না হ্যাঁ কেউ যদি ইসলামের হালকা ছেড়ে দেয় তাহলে সে তো হালাকতের মধ্যেই যাবে যাবি বয়ানের হাওয়ালা এটা নিয়ে আসছেন এরপরে বলতেছেন যে ওই যে লাফুদ্দিন বলছে এটা থেকে এটাকে ইত্যাদে এতরা করতে এস আয়তুম হতিন জবরদস্তি না হালকি এসলাম জহাদ ও কতাল কী তালীম ওকে মারজে হ্যাঁ এক দিকে আল্লাহ তালা বলতে সেন জবরদসি না আর এক দিদি জহাদ কতাল দিতে সেন এরপর উনি জাব দিতে আগে দর গৌর সে দেখা যায় মালুম হাতা হে এতরা সহ নেই এসলে কামে জহাদ ও কতাল কী তালীম লগোল ান মজবর করিয়েনা জজিয়া লেফার জমেদারি রক্ষনে জান মাল ও আবরু কফাজতী আহকাম কেসে জারি হতে জহাদ ও কতাল শটা যদি মুসলমান বারাবর জুনো হয়ে থকে তাহলে কাফের কাছে জিজিয়া নিয়ে তাদের জান মাল এবাদত খানা সবকিছু নিরাপত্তা দেওয়ার বিধানবাহিনী দেব এদেরকে বেতন দিতে হবে না তো পয়সাটা দাও বা তাহলে আমরা তোমাদের নিরাপত্তা দেব। আমাদের নিরাপত্তার মধ্যে তোমরা থাকবে এরপরে তোমাদের ব্যক্তিগত এবাদত পূজা করতে চাও ঠিক আছে করো নিজেদের নিজস্ব মন্দির ভিতরে করো নতুন মন্দির বানাইতে মন্দির যা আছে এই যে জেহাদ ও কেতাল এর দ্বারা কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না বলতালটা হলো ফাসাদ দফা করার জন্য কেউ ফাসাদ আল্লাহ আল্লাহ কো না পছন্দ হ এই জন্য কাফেররা যখন ফাসাদ ছেড়ে দেয় তখন এই কাফেরকে আর মারা হয় চুনাচে আল্লাহ ফার্মাত এসলি আল্লাহ তালীনে জহাদ ও কতালকে দরগোকে ফসাদ দূর কর হকম দিয়ে বস উ ল কতল এসা জু দিগর মোজি জানফির দিন মু শবাই কে তোর হফ্তা করা হয় না জরা মফস ফসাদি কাফির তাদি শুধু রফত সলাম বচ্চো বুড়ো আপাহেজেরতল কোনে মদানহাদ ম রোকা হ্যা একদম জলা কালেও মহিলা বচ্চা বুড়া যারা জুদ্ে অংশগ্রহণ করেন জুদ্ে তাদের কোনো হসা নেই এদেরকে হত্যা করতে নিশেধ কে কোকি ফসাদে পরাদ ফসাদে না রোকা হো জিজিয়া এখানে এমন যদি এমন কোন একটা কাফেরকে কে কোন মুসলমানে হত্যা করে ফেলে তাহলে ওই হত্যার মোকাবেলায় তারও হত্যা করা হবে কোনো কোন ইমামের কৌল হলো জিম্মের মোকাবেলা একটা মুসলমানকে হত্যা করা হবে ইসলামে কাফের কি পরিমান মর্যাদা দিছে সলামী হক ভিতর তুমি আসো বস এখন তুমার জাম যদি কোনো মুসলমান নষ্ট করে মুসলমান প্রয়োজন হত্যা করেমে হোজাত কতাল কবুল কর মজবর নই করতে বল্ক জ সতমাফ ওনান কয়েম রক্ষ হজরতমর এক নসরানী বড়িয়া কি দাওয়ে অনা আযুজুন কবি রহ ও তলৈব মিবর বুড়িয়া হো আখি মান মজাহ কেউ ছোড়ো হজরত অমর পার মজবুর বল্ক এই আয়ত তিলত ফরমাইকরাহ در حقیقت۔ ানকেবুল পর জবর একর মমকিনী কিমান কালক জাহরি আসা সে বলকি কলবাথ হ্যাঁ জবর এক তলক জহাদ ও কতাল সফর আগাই মত হকতে ল্যে কে কবল কর জবর ثابت ہوا کہ হওয়া কয়ত اور কতাল এরা যেন অন্য যেসকল সকল লোক নিজেরা শান্তিতে থাকতে চায় তাদেরকে ডিস্টার্ব করতে না পারে এই ফাঁসাদি লোকগুলোকে সরায়ে দেওয়া এটা হলো জেহাদের মকসাদাফের মধ্যে যারা এই নিরাপদে জীবন জীবনযাপন করতে চায় তারা নিজেদের এপাদতবন্দি করতে চায় ঠিক আছে তোমরা থাকা অসুবিধা নেই কিন্তু তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা তোমাদের উপরে জুলুম করে পাশাপাশি তোমাদের মধ্যে কেউ যদি মুসলমান হইতে চায় তাহলে তাকে শাস্তি দেয় আরও আগ বেড়ে আমাদেরকে জুলুম করে ওই মানুষগুলোকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দেওয়া হবে এই কাফেরদেরকে ধরার জন্য শুধু এটা জরুরি না যে কাফেররা আমাদেরকে ধরতেছে না বরং দুনিয়ার সব মানুষটা আল্লাহর বান্দা এই জন্য কাফের মধ্যে ওদের মাতবররা যদি সাধারণ জনগণের উপরে যারা মাতবর সর্দার এদের কাছ থেকে রক্ষা করে এরপরে সাধারণ জনগণ যদি মুসলমান না হয় একজন বাধ্য করা হবে ইসলাম ইতিহাসের কত কত নজির আছে যে বিভিন্ন এই কাফের রাষ্ট্রগুলোতে গেছেন সেখানে ইলা গেছেন আর যখন পরিবেশটা ওনারা নিরাপদ বানায় ফেলছেন মাকবুরী মুসলমানদের হাতে নিরাপদ বানায় ফেলছে এই তখন মুসলমান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে মুসলমান হয়ে গেছে এই যে সকল এলাকাগুলোকে আমরা ইসলামী হুকুমত বলি ইসলামী রাষ্ট্র বলি এগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে অধিকাংশই তো রসুল সাল আলিয়া সাল্লামের জামানা এবং অবকর উদ্দিনের জামানায় একদম কুফুরের আখরা ছিল এগুলো তাই না এই ফিলিস্তিন মিশর সিরিয়া তারপরে এই যে উত্তর দিকে এই পুরো রাশিয়ার পুরো অঞ্চলটা একেবারে উজবেকিস্তান তাজাকিস্তান এই দিকটা যা আছে একবারে সবগুলো একদম কুফুরের আখড়া ছিল না কিন্তু সেই এলাকাটা যখন মুসলমানরা জয় করছে নেতৃত্বটা মুসলমানদের হাতে এসে গেছে এবার সব মানুষ নিরাপদ একদম নিরাপদ এই অবস্থায় ওই যারা আমাদের নেতা তারা ইচ্ছা করলে আমাদের সবকিছু এমনি নিয়ে নিয়ে যেতে পারে কিন্তু ওনারা দেখা যায় যে আমাদের কাছ থেকে পয়সা দিয়ে দিয়ে নিতেছে ওনাদের জীবনযাপন পদ্ধতি দেখলে দেখি যে আমরা সাধারণরা যেই পরিমাণ খানা খাই আমাদের আমিররা তার চেয়ে আরো কম খানা খায় এটা দেখে মত আশ্রয় হয়ে যায় দলে দলে মুসলমান হয়েছে এরপরের অবস্থাটা কি হয়েছে যে এলাকাটা যে ফারেসের এলাকাটা পারস্যের এলাকাটা হুজুর জমানায় ছিল সম্পূর্ণ অগ্নিপুজকদের দখলে কয়েক বছর পরে ওই এলাকা থেকে কত বড় বড় লোলা মা পায়দা হয়েছে কেন পয়দা হয়েছে ওই পরিবেশটাকে নিরাপদ বানায় দেওয়া হয়েছে নিরাপদ দেওয়া হয়েছে দেখা যায় কত কত বুজুর্গ যারা মহাদ্দেশ রাভিদের মধ্যে কত কত বুজুর্গের নাম আছে যে বাবা বাবা কাফের আর না বাবার দাদাটাই কাফের বাবা কাফের দাদা কাফের এমন তাহলে তো কাফের রানা একভাবে প্রচার করে যে ইসলামে গোলাম বান্দির প্রথা দ্বারা মানুষকে তাদের মর্যাদা থেকে নিচে নামায় দেওয়া হয় আসলে ইসলামের হাকিবত কি এটা নাকি গোলাম বান্দিগুলো ইসলামে যে গোলাম বান্দি বানানো হয়েছে এটা তাদের উপরে এমন একটা এহসান এর চেয়ে বড় এসানবান্দি বানানো এটা বড় একটা তাদের পারে না এই তোমাদের বুঝে আসে শত্রুদেরকে গোলাম বান্দি বানানো এটা তাদের উপর সবচেয়ে বড় চেয়ে বড় অহসান আর হইতেই পারে না তাদের বুঝে আসে এটা দেখো সব যুদ্ধের মধ্যে নিয়ম হলো যুদ্ধ যুদ্ধে যদি বন্দী হয় তাহলে তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে এটা না নাকি আচ্ছা বন্দী নিয়ে আসা হইলো এবার বন্দীদের ব্যাপারে কি কাজ করা হবে কি কাজ করা হবে ছেড়ে দেওয়া হবে এটা আকলের খেলা এরা আমাদেরকে হত্যা করছে সম্ভাব্য কয়েকটা সিরত তাদেরকে ছেড়ে দেওয়া এটা যুক্তির খেলা এটা কোনো আকলে আকল বলবে না যে শত্রুদেরকে নিয়ে ছেড়ে দেওয়া এটা করা হবে না ঠিক তাদেরকে একদম পুরো মেরে ফেলবা হত্যা করে দেওয়া হবে এটা অনেক ক্ষেত্রে ঠিক হবে না কারণ এদের মধ্যে কিছু মানুষ আছে যে বাস্তবিক তারা যোগ্য এই মানুষগুলোকে হত্যা করে দেওয়া হলে দেখা যাবে যে অনেক দামি মেধা থেকে আমরা বঞ্চিত হইলাম মানে মানব জাতি বঞ্চিত হইল আমরাও কাফের রকম এই সব কাফেরদেরকে সময় হত্যা করে দেওয়া এটাও খেলাফ তো এটাও হয় না সব কাফের যুদ্ধবন্দি মানে হত্যা না এটাও হয় না এবার তিন নম্বর সুরোত কি তাদেরকে হয়তো কোন একটা নির্ধারিত জায়গায় জেলখানায় বন্দি করে রাখা হোক জেলখানায় বন্দি করে রাখা এটাও তাদের প্রতি একটা অবিচার মানুষ হিসাবে সব ধরনের চাহিদা তাদের আছে সব ধরনের চাহিদা তাদের আছে কিন্তু জেলখানে বন্দী হয়ে থাকলে সব ধরনের চাহিদা তাদের পূরণ হবে না সবচেয়ে বড় কথা হলো তারা আবদ্ধ একটা জায়গায় থাকলে মানসিক তাদের ভিতরে কারো ভিতরে যদি খুব দামি মেধা থাকে নষ্ট হয়ে যাবে আবদ্ধ একটা জায়গায় থাকলে দেখা যায় সেখানে যেই লোকটা সামান্য খারাপ ছিল সে অন্যান্য বড় খারাপ লোকদের সৌভাতে আরো সে আরো বেশি খারাপ হয়ে যাবে তারপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত লোক লোকবল লাগবে এদেরকে একটা নির্ধারিত জায়গায় এরা অবসর আজরা পয়সা থাকবো আর রাষ্ট্রের বিরাট একটা খরচ তাদের হবে ইসলামী রাষ্ট্রের এদের দ্বারা কোন চার নম্বর স্রোত হইল যে এদেরকে মুসলমানদের মধ্যে ভাগ করে দাও মুসলমানদের ভাগ করে দাও ভাগ করে দেওয়ার পর এরা এদের নাম হবে গোলাম যে নিচে তার নাম হবে মনির কিন্তু ইসলামী বলতেছে কি তা পড়াইবা সে তাকে যদি তুমি কোনো কাজ দাও কাজটা যদি কঠিন হয় তাহলে তুমি তার সাথে সহায়তা এটা এরপরে মনিকদেরকে কি পরিমান উৎসাহ দিছে যে গোলাম আজত করে দাও তোমার সব হইব এরপরে যদি শুধু নফলি ভাবে থাকতো গোলামাজাদ করা সব হবে তাহলে একটা কথা ছিল আল্লাহ তারা অনেক অপশন এমন রাখছেন যেখানে গোলামাজাদ করতে হবে কসম করে ফেলছ ঠিক আছে কাফারা দে করো কত হয়ে গেছে কাফারাদও গোলামাজ করো জিহার করে ফেলছ ঠিক আছে কাফারাদও গোলামাজ করো এই যে তাহলে এখানে একটা হলো এই যে চারটা সুরজ চারটা সুরতের মধ্যে তুলনামূলক সবচেয়ে ভালো সুরত হলো এটা যে এরা মুসলমানদের অধীনে আসবে মনিপ গোলামের তা হবে কিন্তু মনিবে তার সাথে আচরণটা করবে একদম সম্পূর্ণ ভাইয়ের মতো সম্পূর্ণ ভাইয়ের মতো আসছে তারা তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন অতএব তোমরা যা খাবে তাদেরকে তা খাও এইভাবে আসবে তো সে তো মানসিক ভাবে দুর্বল এখন যেই লোকের অধীনে আসলো ইসলামে তো একটা মুসলমানের আসল সুরত তো এটাই দেখে যে সে ইসলামে সম্পূর্ণ ইসলামটা পালন করবে অতএব একটা লোক সে যদি জেলখানায় বসে থাকতো আসল মুসলমানদের আসল চরিত্র এটা দেখতেই পাইতো না যারা দারোগা আছে পুলিশ প্রহরী হয়তো দেখতাকি যত বা আখলাকি হোক ওখানে গিয়ে সে দেখবে তার একজন মনিমের আখলাত এই লোকটাকে সে মসজিদে যেতে দেখবে এই লোকটাকে সে ব্যবসা করতে দেখবে সারাক্ষণ একটা মুসলমানের আখলাখ দেখবে আর তার সাথে সে কি রকম আচরণটা করবে এগুলো দেখে স্বাভাবিকভাবে একটা কাফের যে যাহার চলে যেত যদি তার এলাকায় থাকতো এই কাফের টা মুসলমান হয়ে যাবে না এক লাখটা দেখা আর ইসলামের মধ্যে কি পরিমাণ নজির আছে এটার যে কাফেরদেরকে ধরে নিয়ে আসছে এরা মুসলমানদের এলাকায় ভালো হয়ে গেছে এটা তো মনে করলাম একটা জিনিস এদের মধ্যে কেউ যদি বাস্তবে যোগ্য হয় মনে করলোয়ার বানাইতে পারে কামার তলোয়ার তলোয়ার বানাইতে পারে তো ঠিক আছে ওরে দিয়ে এই কাজটা নেওয়া হবে এতদিন সে কাফেরদের জন্য তলোয়ার বানাইছে এবার মুজাহিদদের জন্য তলোয়ার বানাবে আর এটার জন্য তাকে আলাদা পয়সাও দেওয়া হবে মণিগ তার আলাদা একরাম করবে তো এইভাবে থাকতে থাকতে অনেকে মুসলমান হয়ে যায় এবার হলো মেয়েদের ব্যাপারটা মেয়েদেরকে প্রথম একটা শুরুতে হলে ছেড়ে দেওয়ার না এটাও হয় না ছেড়ে দিলে ওই আবার হয়তো আসতে পারে তারা বা যদি না আসে ওদের যুদ্ধের মধ্যে স্বাভাবিকভাবে হয়তো একটা মেয়ের স্বামী মারা গেছে বাবাও মারা গেছে ভাইও মারা গেছে সে এখন যাবে কোথায় সেখানে গেলে সে উল্টা ওই অন্যান্য ওদের জাতি ভাইদের দ্বারা সে লাঞ্ছিত হবে না তার চেয়ে ভালো না সে আমাদের এলাকায় থাকাটা কারণ মানুষ হিসেবে তো সে সবাই আল্লাহর বান্দা অতএব তার জন্য এটা ভালো হবে তারা আমরা না ছেড়ে দিই তা আমাদের এখানে রাখা হবে হাতে দেবে তো মেয়েদের হাতে এরকম মেয়ে কজন পাওয়া যাব আর মেয়েদের কাছে মেয়েদেরকে যদি মেয়েদের হাতে অর্পণ করা হয় তাহলে সেই বাড়িতে আমার পুরুষ থাকবে না যদি পুরুষদের জন্য তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার বিধানটা শিথিল না করা হয় তাহলে অসুবিধা হয়ে যাবে না এই জন্য ইসলামের বিধানটা হলো যেগুলো আসছে এগুলো পুরুষদেরকে দিয়ে দাও কিভাবে এবার দিয়ে দিয়ে দেওয়া এখন যদি সেখানে সাধারণ মুসলমান সাধারণ মেয়েদের মতো হুকুম আরোপ করা হয় যে একদম সম্পূর্ণ পর্দা করতে হবে আশ্চর্য কথা হবে যেটা পালন করাশকিল হয়ে যাবে না সে আমার ঘরে থাকবে আমার বান্দি সে মানে গোলাম আমার খেদমত করবো আবার আমি তা দেওয়া করতে পারবো অসুবিধা হয়ে যাবো না আর দেহা না করতে পারলে সে আমার ঘরে যখন তাকে রাত্রে ডিস্টার্ব হয়ে যেতে পারে না ইসলামের হুকুম গুল তো আল্লাহর পক্ষ থেকে আসতেছে এই জন্য এখানে বিদান দিয়ে যাও পুরা সম্পন্ন স্ত্রীর মতো এতে হয়েছে কি যদি স্ত্রীর মতো না বানাইতো তাহলে হয়তো স্ত্রী সুলভ আচরণ করে ফেলত গুণা হয়ে যেত এই পথটা বন্ধ হয়ে গেছে আরেকটা হলো সে মেয়ে সে পূর্বে যখন ছিল তখন যেমন তার পুরুষের এটা চাহিদা ছিল এখানে তা দরকারটা আছে না এখন যখন জায়গায় এটা পুরোটা করবে এখন আনার পরে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ভালোই আক্রান্ত হয়ে গেল। এই জন্য বলা হয়েছে যে মনিমের সাথে তোমার ওই প্রয়োজনটা পুরো হবে আর এরপরে মনিমের সাথে তার আচার আচরণ তো কেমন হবে সে সারাক্ষণ দেখতেই থাকবে দেখতে দেখতে দেখা একটা সময় হয়ে যাবে আর এই এই মানুষগুলো এই যে ইতিহাস আমরা দেখলে দেখতে পাই যে মানুষগুলো কাফেরদের এলাকা থেকে আসছে আইসা মুসলমানদের সোহবতে থাকছে এই মানুষগুলোর পেট থেকে যে বাচ্চাগুলো হয়েছে কি পরিমান দামি মানুষ যে হয়েছে আল্লাহর আছে একজন কাশেম সালেম এরকম বেশ কয়েকজন সবার মারা হলো ওই ইরানি বন্দি সবার মায়েরা একজন আবদুল্লা উমরের স্ত্রী মনে হয় আর একজন হলো স্ত্রী এরকমের মানে ইরান যখন জয় হয়েছে যারা সর্দার তাদের অনেকগুলো মেয়ে বন্দী হয়েছে সর্দারদের মেয়েবন্দি হয়েছে সর্দারদের মেয়ে বন্দী হলে ইসলাম এই জিনিসটা আছে প্রত্যেককে তার মর্যাদা হিসাবে আচরণ করে সে যেহেতু সেখানে শাহজাহাদি এখানে যদি তাকে একটা রিক্সা একদম নিম্নমানের একটা লোকের হাতে দেওয়া হয় তাহলে তার কাছে খারাপ লাগবে কাছে করছে যে আখ লাখ বলতে কিছু বুঝেই নি তাহলে সে তো কখনো ইসলাম মোতাসের হবেন হবে। এজন্য ওখান থেকে যারা আসছে শাহজাদি এদেরকে এখানে শাহজাদাদের অধীন দিয়ে দিছে তাই শাহজাদা শাহজাদি মিলে একবারে পরে ওই ওনাদের বাচ্চাগুলো পরে দেখা গেলো যে বহু বড় বড় আলিম হইসেম ইবনাসের ছিল যে উনি গোলাম কিনে কেনে নিজের কাছে রাখতো তো গোলাম যেহেতু আমার ছেলে নাকি আমি যেটা বলি সেটাই তো তত উনি বলতো যে এই তুই আমার কাছে হাদিস শিখ তো উনি গোলাম কিনে কেনে ওনাকে হাদিস শিখাইতো কোরআন কালিমে তাস্তির শিখাইতো এরপরে যখন মোটামুটি বেশ একটা ভালো অবস্থানে ছিল যেহেতু এরপর বলে যাও তোমাকে করে দিলাম এতদিন তো হুজুরের সঙ্গে থেকে তারা দিল্তন হয়ে গেছে গোলাম অথবা গোলাম অথবা ওই বান্দির ছেলে গোলাম অথবা বান্দির ছেলে মোহাম্মদ তারপরে হাসান বাসরি হাসান বাস্রি দেখো কত বড় একজন মানুষ হাসান বাস্রী বান্দির ছেলে এইটা হলো আসলে ইসলাম এইগুলো একজনে না বুঝা কত রকমের করতে থাকে কাঠের দূর ওখানে গোলাম বন্ধের কাই যা আমাদের এখানে